আনাস ইবনু মালিক রাজেলা তালাহ হতে বর্ণিত তিনি বলেন নাবী সাল্লা সাল্লাম একই রাতে পর্যায়ক্রমে তার স্ত্রীদের সঙ্গে মিলিত হতেন তখন তার নয়জন স্ত্রী ছিলেন